As-salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'ghfiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min sayyyaati a'malina. Man yahdihillahu falamudilla lahu wa man yuddil falahadiyala. Wa ashahadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu. দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি দর্শক আমরা আজকে নতুন একটি কিতাবের সাথে পরিচিত হব একজন লেখকের সাথে পরিচিত হব এবং একটি বিষয়ের সাথে পরিচিত হব দর্শক বিন্দু আমরা আলোচনা করব ইমাম তহাবি রহমতুল্লাহ আল লিখিত বয়ান ও আখিদা তেহলে সুন্না যেটা সংক্ষিপ্ত বলা হয় ইমাম তহাবির আকিরা यह ग्रंथि सम्पर्क इंशाला आज ग्रंथ सम्पर्क आकीदार सम्पर्णा चेष्ट करू हानी फरम आकी फर आल आकीदारितब हम हानी फहमतुल्ला अलहरियर आल फेखुल आकबर फेखुल आकबर अर्थ हम बड़ फीक जे फिक ना चलेना से मूलत आकिदा आकिदार ये विषयटी से एक समय एक एक नाम, के नाम हो आस रसोल्ला सल्हलम से ताहिद नामे नामकरण करमान नाम नामकरण हतो से परवर्ती आकीदा नाम नामकरण अब सेम नामकरण करे क्यों ये विभिन्न योगे विभिन्न नाम हो তবে মানহাজের নিয়ম হচ্ছে এটাই যে যত নামই হোক যদি কথা শুদ্ধ হয়ে থাকে সেটার বিরুদ্ধে করা যায় এটাকে আরো বিতে বলা হয় লা মোশাহ ইস্তলা পরিভাষার মধ্যে কোনো ঝগড়া করা যাবে না কিন্তু যদি সেই পরিভাষায় খারাপ কিছু নিয়ে আসে তাহলে সেই যে সমস্ত পরিভাষা খারাপ কোনো কিছু নিয়ে আসে বা যে সমস্ত পরিভাষার মধ্যে सुआ ढूक पड़े से समस्त पर व्यवहार जमन एलम कलम क्यों क्यों आकदा केलम कलम सेवहार क्यों क्यों आकिदा के फलसाफा नाम दिए दर्शन नाम दिए व्यवहारा के अन्न्य विभिन्न नाम नामकरण कर मोताब है ना अदिकाश देखा गया है सही आकिदा बिधी कर्मकांड आते सही आकिदा बिधी कथा बार्ता रही है से দেখব প্রথমে কোরআন ভিত্তিক যেই যে নামগুলো বা যে মোস্তলা যে পরিভাষাগুলো আমাদের ইমামগণ ব্যবহার করেছেন আমরা সোনালী যুগে সেই ইমামদের পরিভাষাগুলো ব্যবহার করব এই সাবজেক্টের জন্য দর্শকবৃন্দ আমরা ইতপূর্বে বিভিন্ন সময়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের যে গ্রন্থটি আলফেখুল আকবর সেটা আমরা ব্যাখ্যা করেছি আপনারা শুনেছেন আজ থেকে আমরা শুরু করব একটি নতুন একটি গ্রন্থ যা সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে পাঠ্য সেই গ্রন্থটি আল্লাহ তালা কবুল করেছেন সেটি হচ্ছেন ইমাম আবু জাফর আতাবি রহমতুল্লাহ আলীহের গ্রন্থটি সেই গ্রন্থটি নাম হচ্ছে বয়ান ও আহলে আহলি সুন্না জামা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীহের ছাত্র যারা ছিলেন তাদের ছাত্র থেকে তৃতীয় পুরুষে এসে ইমাম তহাবির রহমতুল্লাহ সেই গ্রন্থটি লিখেছেন সেখানে তিনি গ্রন্থের শুরুতে উল্লেখ করেছেন যে কথাটি তিনি উল্লেখ করেন তাতে বোঝা যায় তিনি আফগানিপা রহমতুল্লাহ আলী মূল যে মাসলাক যে নীতি তার বাইরে তিনি জাননি। তিনি বলেছেন হাজাব দিকরু বয়ান আহিদ তাহলি সুন জামা আল আহমদাহাবি ফোকাহ আবি হানিফত নরমান ইবিনুফি ও আবি ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল আনসারি ও আবি আবদুল্লাহ মোহাম্মদ ইবিন হাসান শাইবানী ردو الله عليهم أجمعين وما يعتقدون من أصول الدين ويديدون به رب العالمين الثالثة أي كتاب أي رسالة أي پستكة تنين اللوحنا قربن أهل السنوات الجماعة العقيدة جارو پر أمت الفقه جارو پر তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইমাম আবু হানিফা যার নাম হচ্ছে কুফি এবং আবু ইউসুফ ইয়াকুবিন ইব্রাহিম আল আনসারি এবং আবু আবদুল্লাহ মাহমুদিন হাসানের সাইবানী প্রথমজনকে আমরা বড় ইমাম বলি আর পরে দুজনকে আমরা সাহেবাইন বলি তারপরে বলেছেন যে তারা আল্লাহ সম্পর্কে অসলুদ্দিন সম্পর্কে রবুল আলমী সম্পর্কে কি আকিদা পোষণ করতেন কি বিশ্বাস তারা পোষণ করতেন সেই জিনিসগুলো এই কিতাবে তিনি উল্লেখ করবেন তারপরে বোঝা গেল যে ইমাম আবুহানিফ রহমতুল্লা আলাই এবং তার দুই সাথী আল্লাহ তাদের তাদুরফর রহমত নাজিল করুন ইমাম আবু ইউসুফ এবং মহম্মদ রহমতুল্লাহ আলী তারা সহি আকিদের উপরে ছিলেন এবং সহি আকিদার পথ প্রদর্শক ছিলেন তার সেই ধারাতেই ধারাবাহিকতা রক্ষার্থেই আমাদের ইমাম আবুজাফর তাহাবি রহমতুল্লাহ আলাই এই কিতাবটি রচনা করেছেন আল্লাহ তালার অপার কৃপা রহমত যে সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে এই আকিদা পড়ানো হয় মদিনা ইউনিভার্সিটি বলেন আজহার বলেন বা বিভিন্ন দেশে এখন সবাই পাঠ্য কেন পাঠ্য যে সার্বিকভাবে বিভিন্ন ধরেছে এবং এমন কিছু নিয়ে আসেনি যা বিরোধী। বরং কোরআন এবং সুন্না ভিত্তিক আকিদা কেউ যদি রচনা করতে হয় লিখতে হয় কারো পক্ষেই এই কথাগুলো বাদ দিয়ে সামনে আগানো সম্ভব নয় এই জন্য আপনি যখনই দেখবেন ইমাম আফানিফার রহমতুল্লা আকিদা ইমাম তহাবির আকিদা একসাথে মিলিয়ে দেখবেন দুইটি গ্রন্থ আপনি বুঝতে পারবেন যে এরা একে অপরকে অনুসরণ করেছে অর্থাৎ ইমাম আফানিফার রহমতুল্লাহ এবং সাহেবকে অনুসরণ করে ইমাম তহাবির রহমতুল্লাহ তার আকিদার গ্রন্থ রচনা করেছেন এই জন্য সেখানে কোনো রকমের ভ্রান্তি ধরা পড়েনি কোনো কোন স্থানে তিনি কিছু মুজমাল শব্দ ব্যবহার করেছেন সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করেছেন সেই শব্দগুলোতে পরবর্তীকালে অনেকেই হয়তো ব্যাখ্যা করতে গিয়ে ভিন্ন ব্যাখ্যা করেছেন কিন্তু সহিদার ব্যাখ্যাকারী লোক ছিলেন দর্শকবিন্দু আমরা আসলে আকিদা জিনিসটার প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আলোচনা করতে চাই আকিদা কেন প্রয়োজন দেখুন মানুষের মূল যিনি চালিকা সত্যি হচ্ছে আকিদা মানুষ আকিদাভিত্তিক দুনিয়া জীবনযাপন করে যে আকিদা সে বিশ্বাস করে সে আকিদা অনুসারে তার প্রত্যেকটি কর্ম পরিচালনা করে যখন তার আকিদা শুদ্ধ হয় তখন সে শুদ্ধ বিশুদ্ধ পথে চলতে চেষ্টা করে আর হয় ভুল পথে চলে আপনি দেখেন মোহাম্মদ রসুল্লা সাল্লাম দশটি বছর কাটিয়েছেন। প্রথম তারপর যখন মেরাজ হলো মেরাজের রাত্রিতে দশ বছর পরে তার উপরে সলাত ফরাজ করা হয় এর আগে তারপর সলাত ও ফরজ ছিল না তো তার আগে কি ছিল কিসের দাওয়াত তিনি দিয়েছেন কোন দাওয়াতের কারণে রসল্লাহ সাল্লাহামের বিরোধী হয়ে গেছিল সমস্ত আরব পরিবারগুলো কেন কোরআশ রসল্লাহ সাল্লাহমকে মারতে চেয়েছিল কেন কোরআ রসুল্ল বিরোধিতা করেছিল কেন আরবরা পরস্পর যোগসাজস করেছিল রসুল্লাহ সাল্লামকে উৎখাত করার জন্য একমাত্র একটি জিনিসে সেখানে আমরা দেখতে পাই তা হচ্ছে আকিদা কোন বিশ্বাস লালন করবে কোন বিশ্বাসের কারণে ইমানদার হতে পারবে আর কোন বিশ্বাসের কারণে ईमान मानिए जाए कौन विश्वास प्रत्येक ईमानदार अंतरेटा रसल्लाम प्रथम दावत दिए शुद्ध मोहम्मद रसल्लाम प्रत्येक नबी तरह दावत छादिरफरबारा प्रत्येक नबी के पाठिए एक आन संबादी যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তারা যেন আল্লাহ শুধুমাত্র এবাদত করে আর কোনো ফত্য ইলাহ নেই একমাত্র আল্লাহ সত্য ইলাহ তার এবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা যোগে যোগে নবীর রাসুলগুলোকে পাঠিয়েছেন নবীর রাসুলদের পাঠিয়েছেন তারা এই এই মিশন নিয়েই তারা ছিলেন এই মিশনে যা যারা ছাড়া দিয়েছে তারা হচ্ছে ইমানদার আর এই মিশনে যারা সাড়া দেয়নি তারা ইমানদার হতে পারেনি তারা ছিলস্থায়ীভাবে জাহার নামি হয়ে গেছে এর বাইরে আরো যে সমস্ত আকামগুলো আছে সরিয়া বলেন হুকুম বলেন এর আহকাম বলেন বা যেগুলো আমরা পরবর্তী ফিক হিসেবে চিনেছি সেগুলো মূলত ফরা বা শাখা প্রশাখা বিধিবিধান সেগুলোর দাওয়াত পরে এসেছে মোহাম্মদ সেগুলো দাওয়াত দিয়েছেন সেগুলোর মধ্যে কিছু উসুল হয়েছে ইসলামের আরকান কান হিসেবে স্বীকৃতি পেয়েছে যেমন সলাাদ সোম জাকাত হজ কিছু আছে সেগুলো হারাম সেগুলো পরিত্যাগ করার নির্দেশনা এসেছে কিন্তু যদি আঁকি দেয়া ঠিক না থাকে তাহলে বাকি কোনোটাই কোনো কাজে লাগবে না একটি মানুষ আল্লাহর আবাদত করে সাথে সাথে মূর্তিরও পূজা করে অথবা কোনো কবরও পূজা করে সে যদি সারারাত্রি নফল সালাদ আদায় করে এবং জমাতের সাথে সালাদগুলো আদায় করে জাকাত দেয় সম পালন করে এবং তাহাজগুজার হয় হজ করে ওমরা করে পয়সা খরচ করে দান করে কত কিছু না করতে পারে সে কিন্তু তার কোন কাজে আসবে না সে সমস্ত দান কোরআন করিমা আল্লাহ তের জন্য বলে দিয়েছেন ওয়া কাদিমনা ইমা আমিল আমলিন ফাজ তারা যে সমস্ত আমল করতো সেগুলোর দিকে অগ্রসরে আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূরিকণায় রূপে পরিণত করেছি তার বোঝা গেল যে আকিদা একটি মৌলিক জিনিস যেটাকে কখনো কখনো ইমরান নামে আহ্বান বলা হতো কখনো সেটাকে সরিয়া নাম দিয়ে দিয়েছিল আল্লাহ তালা বলছেন সুম্মা জালা সরিয়া তিমুল আম পরবর্তীতে ইমামগণ শরিয়া নামে গ্রন্থ লিখেছেন ইমাম আজুর রহমতুল্লাহ আলী আর সরিয়া নামে গ্রন্থ লিখেছে সেখানে তিনি আকিদের বিষয় এনেছেন ফিক্ষের মাসালা আনেননি ইমাম আভানীফ রহমতুল্লাহ আলী এই বিষয়টিকে তিনি আলফেখুল আকবর নাম দিয়েছেন এবং তার গ্রন্থ রচনা করেছেন নাম দিয়েছেন আলফেখুল আকবর আবার ইমান নামে কোন কোনো ইমাম গ্রন্থ লিখেছেন ইমান নামে ইবনুমান দা গ্রন্থ লিখেছেন ইমান নামে গ্রন্থ লিখেছেন ইমাম ইবনাবি আসেম ইমান নামে আরো অনেকের গ্রন্থ লিখেছেন তার প্রত্যেকে কিন্তু একটি এই ইমান নামে যেগুলি গ্রন্থ লিখে সেগুলিতে তিনি তারা তুলে ধরেছেন আকিদার কথাই তেমনি ইমান নামে গ্রন্থ লিখেছেন ইমাম ইবনা আবী সাহেব আর আলাই আলী তারাও কিন্তু উদ্দেশ্য আকিদার গ্রন্থ আকিদার বিষয়টিকে তুলে ধরা এই আকিদার বিষয়টি তুলে ধরার জন্য এর বাইরে অনেকে সরাসরি আকিদা নামে গ্রন্থ লিখেছেন আমাদের ইমাম আবু জাফর তহাবি তিনি রহমতুল্লাহ তিনি আকিদা নামে গ্রন্থটা লিখেছেন বয়ানো আকিদা তাকিদার তোহলে সুন জামা দেখা যাচ্ছে তিনি আকিদা নামে গ্রন্থটা দিয়েছেন শব্দটা দিয়েছেন অনেকেই বলে থাকেন যে আকিদা শব্দটি থেকে আসলো দেখুন কোরআনে কারিমা আল্লাহ তালা আকিদা শব্দটি উল্লেখ করেছেন আকিদার তো হল যেটা কোনো কিছু কঠিনভাবে গীতছাড়া বাদা যা ছুটে যাবে না এরকম কিছু নাম হচ্ছে আকিদা কোনো গিরা দেয়া কুরআন কারীম আল্লাহ তাআলা বলেন লা ইউআখিজুকুমুল্লাহু বিলগফী بما عقдтুম লাইমান আল্লাহ তাআলা তোমাদের লগব ইম আইমান যেগুলো আছে লগব শপথ অর্থাৎ বেহুদা শপথ যেগুলো আছে সেগুলো মুখ দিয়ে যেগুলো বেরিয়ে যায় ইচ্ছাকৃত করা कठिन भावे शपथ कठिन भाव शपथ कर मन थे शक्त कर बेदे नहीं शपथ केल्ला तुम्हारा पकड़ाओ कर कुरान करीम यह शब्दी व्यवहित होकीदा शब्दी मूल एस रसुल्लम हादीए जो इमान आरकानगुल उल्लेख करतेक्रे रसुल्ला क्यों जो एतकत कर এগুলি এতাকিহিনা এগুলি সত্যিকার করবে ইমাম দারমি হাদিসটি বর্ণনা করেছেন রসোল্লাহ বোঝা গেল হাদিসটি আসলে কোন নতুন পরিবেশা নয় দিয়ে তার মূল শব্দ এবং কোরআন এ তার মূল শব্দ এসেছে সেই হিসাবে এই শব্দটি ব্যবহার করতে কোন দোষের কিছু নেই বরং এই শব্দটি ব্যবহার করা যেতে পারে আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই এই সেই হিসাবেই তিনি এতাকাত শব্দটি ব্যবহার করেছেন এবং পরবর্তী ইমামগণও সেই হিসাবে এতকাদ শব্দের উপরে আকিদের উপরে গ্রন্থ লিখেছেন আজ পর্যন্ত সেটার উপরে লেখা হচ্ছে কোনো কোনো ইমাম তাওহিদ নামে গ্রন্থ লিখেছেন যেমন তাওহিদ নামে গ্রন্থ লিখেছেন ইমাম ইবুল হুজাইম রহমতুল্লাহ আলী তাওহিদ নামে গ্রন্থ লিখেছেন ইবনে মন্দা রহমতুল্লাহ আলাই তাওয়হিদ নামে গ্রন্থ লিখেছেন আমাদের আরও বড় বড় ইমামগণ ইমাই ইবুল তাইমিয়া রহমতুল্লাহ আলী এবং শেখালাম মাহমুদিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী এরা প্রত্যেকেই তাওহিদ নামে গ্রন্থ লিখেছেন এই তাহিদ নামটিও মূলত আকিদারে আরেক নাম তাওদ নামটি কখনো নতুন আবিষ্কার নয় মোহাম্মদ রসুল্লা মুখ দিয়ে শব্দটি বের হয়েছে তাওহিদ পরিভাষাটি বের হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলেছেন যে এই তাওহিদের শব্দটির জন্য রসুল শব্দটি ব্যবহার করেছে বিভিন্ন সময় এমনকি সাহবা এখরাম বলতেন যখন কেউ লাই বলত তালবিযা পাঠ করত তখন বলতেন ফালাবা বিদ মুসলিম সহিমেছে যে হজের হাদিসটি সেখানে শব্দ হচ্ছে তাওহিদ ফালাবা বিদ তিনি তালবি পাঠ করলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ইম্যান বলুন তাওদ বলুন ফুল আকবর বলুন অথবা আপনি আকিদা বলুন এই সবগুলি কিন্তু আমাদের আহলে সুনতুল জামাতের দেওয়া নাম একটি এমন একটি বিষয়কে এমন একটি ফানকে যে বিষয়টি না হলে আমাদের দুনিয়া আখড়াত সবই বরবাদ হয়ে যাবে শত আমল করার আমল করেছেন আপনি কিন্তু আপনার আকিদা ঠিক নেই এর অর্থ হচ্ছে আপনি সারা জীবনের জীবন যেমন আপনার দুনিয়ার জীবন যেমন বরবাদ হয়ে যাবে আখরাতের জীবন আপনি আর কোনোদিন সফল কাম হতে পারবেন না সেই জন্য আকিদার দশ আমাদের সবচেয়ে বেশি দেয়া দরকার সবচেয়ে বেশি দেওয়া দরকার মোহাম্মদ রসুল্লা সাল্লা এই জন্য বলেছেন সর্বশেষ মানুষের প্রথম এবং শেষ যদি কোনো আকিদের উপর হয় সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি তার কারও যদি কোনো সর্বশেষ কালিমা হয় লাহ্লাহ তাহলে সে সফলকাম হবে সাদ এ কামিন কালবিহি সত্যতা সহকারে বললে অন্য হাদিসে এসেছে যে খাওয়াল আসাম কালবিহি এ খাতে বললে সে আকিদার বিষয়টি যদি কোন মুখ দিয়ে বের হয় তাহলে সে সফল হবে জান্নাতে প্রবেশ করবে এবং তার গুণা ক্ষমা করা দেওয়া হবে এভাবেও আসছে বিভিন্ন জায়গাতে এবং একটি লাইল্লা একটি কালেমার ওজন সমস্ত আমলের চেয়ে বেশি হবে কোনো কোন ব্যক্তির ব্যাপারে সেটাও রস উল্লাহ আসলাম হাদিসে আমরা পাই এ সবই প্রমাণ করে যে আকিদার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে आकीदार गुरुत तो बस ही दीते हैं मोहम्मद जेहतुर जो सब समय दावत दी तुफलीहु तुम्हारा लाहिल्ला सफल कम है मदानी जिंदगी आकिदर जन जुद्ध कर आकी भाई भाई शत्रु আকিদার জন্যই ওহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ মক্কা বিজয়ে মমতার যুদ্ধ এইভাবে যত যুদ্ধ হয়ে সমস্ত যুদ্ধ কিন্তু আকিদার কারণ হয়েছে আমলের কারণে কোনো যুদ্ধ হয় না আমলি জিন্দিগি বিভিন্ন রকমের হয়ে থাকে আমুলি জিন্দগিতে ছাড় আছে বিভিন্ন রকমের একতলাফ আছে মতপার্থক্য পার্থক্য আছে কিন্তু আকিদার ব্যাপারে কোনো মত আসতে পারে না আসবে না সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত আকিদার বিষয়টি গুরুত্ব দেওয়া মহাম্মদ রসুল্লাহ সাল্লাম আকিদার বিষয়ে যেভাবে গুরুত্ব দিয়ে সারা জীবন তিনি আকিদার আকিদার কাজ করে চলেছেন সেই হিসাবে আমরাও সারা জীবন আকিদার বিষয়ে গুরুত্ব দিব এবং আকিদার দশ দিয়ে আমরা আমাদের পূর্ণ সময়টা অ্যাবাদত্তে কাটিয়ে দিতে পারি রসুল্লাহ মিশন এবং মিশনকে নবীদের রসুদুর রসুল না সমস্ত নবী রাসুলদের প্রথম মিশন ছিল আকিদার মিশন অন্যান্য মিশনও তাদের ছিল আমলের মিশন ছিল আখলাকের মিশন ছিল এহসানের মিশন ছিল কিন্তু প্রথম মিশন ছিল আকিদার মিশন সেই জন্য জিব্রি আল্লাহ সালাম যখন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহামের কাছে আসলেন মুসলিমদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য তখন তিনি শুরু করেছেন রসোল্লাহামকে যে পছন্দ করেছেন আকবর নিমাল ইমান ইমান কি জিনিস আমাকে জানান শুরু করেছেন আকিদা দিয়ে তখন রসোল্লাহ সাল্লা ইমান এ বিষয়টি জানিয়ে দিয়েছিলেন ইমান এ বিষয়টি জানিয়ে ইমানের আরকানগুলো তিনি বলে দিয়েছিলেন আমাদের প্রত্যেকের উচিত यह आकीदार विषय नहीं शुरू करा दावत शुरू हो आकिदा दिए क्योंकि आकीिदे अपनी क्यों शिखब क्या सही आकदार विषय आसथे सही आकदार विषय दलिल पा से जाना दरकार अनेक समय से आकिदार बेपारे हाँ साहबाइक राम कुर सुन्ना जहाँ जथेष मन करदर छिता तीन से आलदा ग्रंथ प्रयोजन क्यों मानुष जख পরের অনেক ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে এবং কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে মানুষের দুর্বলতা প্রকাশ হওয়ার কারণে আকিদার আলাদা গ্রন্থ লেখার প্রয়োজন হয়ে পড়েছে পরবর্তী ইমামগঞ্জ সেই গ্রন্থ লিখেছেন আজকে আমরা এরকম একজন ইমামের নিয়ে আলোচনা করছি যিনি এই বিষয়ে গ্রন্থ লিখেছেন এর আগে আমাদের কিছু আকিদার কিছু ইতিহাস তুলে ধরা দরকার সম্মানিত দর্শকবৃন্দ আমরা ইনশাল্লাহ অচিরেই এই বিষয়টা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি ওবরকাত